एक अपने एहसान बर्वोच्च धाप प्रथम इसलम तरह ईमान तहसान एहसान संज्ञा प्रथम दीते हैं आविदानीकर्ता हहसान जी कार अर्थात सूक्ष्म भाव को খুবই সুন্দর করে শক্তভাবে কোনো কাজ করে আর দ্বিতীয় নম্বর হচ্ছে পারিভারেশিক অর্থ শরিয়া আল্লাহর এমন ভাবে করবে যে তুমি তাকে দেখতে পাচ্ছ যদি দেখা সম্ভব না হয় তাহলে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন এ বিশ্বাস স্থাপন করা ইহসানের দলিল হলো যে আল্লাহ রসুল এনহারের একশো আঠাশ নম্বর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 ইতিমধ্যে ইনশাল্লাহ শরীয়তের পরিবার সাহেব শাহাদা কাকে বলা হয় কারণ দুইটা শাহাদাত নিয়ে আমরা আলোচনা করব দুইটা সাক্ষ্য নিয়ে সুতরাং প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ভাবে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব প্রথমত আমাদের বুঝতে হবে যে দুটি যে রয়েছে শাহাদ সাক্ষ্য এটার অবস্থান কি ইসলামের মধ্যে হ্যাঁ এটার মর্যাদা কোথায় হ্যাঁ প্রথমত আমাদের জানতে হবে যে দুটি সাক্ষ্য এটা হচ্ছে প্রথমত ইসলামের রোকন ইসলামের প্রথম রোক্ষণ হচ্ছে সাক্ষ্য দেওয়া দুটি সাক্ষ্য আর দ্বিতীয় নম্বর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 لا إله إلا الله فمن قالها فقد عصم مني ما له ونفسه إلا لحقه وحسابه على الله যাও যতক্ষণ পর্যন্ত তারা এই কথাগুলো না বলবে উচ্চারণ করা পর্যন্ত তার সাথে যুদ্ধ চলবে তাইলে এ থেকে বুঝা যায় লাহ না বললে কখনো সে মুসলমান হয় না আর মুসলমান না হলে তার সাথে যুদ্ধ চলতে থাকবে কিন্তু ফমন কর যে ব্যক্তি এই লাই উচ্চারণ করবে তাইলে সে আমার কাছ থেকে সেই সম্পদের তার সম্পদের নিরাপত্তা পাবে তার নিজের আপনার শরীরের নিরাপত্তা পাবে যানের নিরাপত্তা পাবে তবে যদি আবার নিরাপত্তা আপনার নষ্ট হয়ে যায় এমন কোনো কাজ যদি করে বসে তাইলে সেটা ভিন্ন ব্যাপার হ্যাঁ তাহলে তখন নিরাপত্তা থাকবে না এবং বলা হচ্ছে যে ঠিকই কিন্তু সে যদি বিতর্কত কোনো কিছু করে ফেলে যে প্রকাশ না পায় সেটার হিসাব আল্লাহ নিবেন এখন কথা হচ্ছে যে আস ইহ এটার মানে কি এটার মানে আমাদের জানতে হবে अर्शादी आल्लाजर शानू छहबूद आगू के बिलिल मना करीब से प्रत्योध करी शिकार करा हम्म टार रोकन की से जाना दरकार दो रोकन रहे नम्बर रोकन हे ना नफी तर अर्थ हमला छाड़ा कारोर इबादत विशुद्ध ना हवा आल्लाबाद छाड़ा कारो इबादत विशुद्ध नए ना, ना कर दिले अपनी द्वित नम्बर हम इतबात मान हाँ প্রথম না তারপরে হ্যাঁ এবং সেটা দ্বিতীয় অংশ মধ্যে লুকায়িত ইল্লাহর মধ্যে অর্থ হচ্ছে যে একমাত্র সত্যিকারের মাগুদ বা ইলাহ একজনকে সাব্যস্ত করা সেটা তিনি হচ্ছেন আল্লাহ হচ্ছে আমাদের ইমান সংক্রান্ত প্রাথমিক কথা এরপরে শর্ত নিয়ে আমরা আলোচনা করতে যাব সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন আল্লাহ শানু আমাদেরকে শরীয়ত জেনে বুঝে আমল করাতে অভিজ্ঞান করুন ওসল্লাহ আলিয়ানবাহসি আজ